أحسن قولا ممن دعا মি الله وعمل صالحا ومن আহসানু قولا ممن دعا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان সুরা রহমান নয় নম্বর আয়াত। আয়াত্মানিত মানব সমাজ ইসলাম ধর্ম মহান করুণাময় আল্লাহ তারাকুয়া তালার পক্ষ থেকে এসেছে এই জন্য যে ইসলাম ধর্ম যেন মানব জাতিকে দিতে পারে জীবন যাপনের উত্তম পদ্ধতি শান্তিদায়ক বিধিবিধান তাই ইসলাম উপদেশ দেয় মানুষকে সৎ অটল থাকার মানুষের যেন ক্ষতি সে না করে কোনো লোককে যেন সে কষ্ট না দেয় তাই ইসলাম ধর্মের উপদেশ একটি মানুষ অন্য মানুষকে যেন ওজনে কম না দেয় কেন যে ওজনে কম দেওয়া বা মানুষের অধিকার নষ্ট করা এটা সৎ লোকের কাজ নয় তাই আল্লাহ তালা বলেছেন ওমা তুকান সুরা রহমানের নয় নম্বর আয়ার আর ন্যায় পরায়ণতার সহিত তোমরা ওজনের মান প্রতিষ্ঠিত করবে ন্যায় পরায়ণতার সহিত सठी भावे ओजन कर द्वारा मानुष मजने का कम देना तुखिर उल्मीजान किन्तु जरा पद्धति अवलम्बन कर मानस के कम देवर चेष्टा कर নিজে যখন নিবে প্রাপ্য তখন পুরোপুরি নিবে কিন্তু অন্য লোককে যখন দেওয়ার চেষ্টা করবে তখন কম দিবে এরা হচ্ছে সেই লোক এরা হচ্ছে সেই সমস্ত লোক বা এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের জন্য মহা মহাশাস্তি রয়েছে যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে তাই আল্লাহ তেবারক আলা বলেছেন ওই লিল মোতিন যারা ওজনে কম দিয়ে থাকে তাদের আচরণ হলো এই যে তারা যখন নিবে ওজন করে নিজের প্রাপ্য পুরোপুরি ভাবে নিবে মানুষকে যখন তাদের প্রাপ্য দিবে তখন কম দেওয়ার চেষ্টা করবে মাপে বা ওজনে তাদেরকে কম দিবে তাদের প্রাপ্য নষ্ট করার চেষ্টা করবে তাদের অধিকারকে নষ্ট করার চেষ্টা করবে এই বিষয়টি ইসলাম ধর্মে ঘৃণীত বিষয় সুতরাং আমরা ব্যবসা বাণিজ্যের সময় সতর্ক থাকব যে কাউরি প্রাপ্য যেন আমরা নষ্ট না করি এবং ওজনে যেন আমরা সবকিছু ঠিক দিয়ে থাকি এটি চেষ্টা করতে হবে বরং ওজন ঠিক দিতেই হবে তাদের অধিকার পুরোপুরি দেওয়ার সাথে সাথে সম্ভব হলে কিছু বেশি দেওয়ার চেষ্টা করতে হবে তাই রাসুল্লাহ সাল্লিম বলেছেন আর যে হু যখন কোনো ব্যক্তিকে কোনো কিছু ওজন করে দিবে তাকে তার পুরোপুরি প্রাপ্য দেওয়ার সাথে সাথে পারলে কিছু বেশি অংশ তাকে প্রদান করবে এই হাদিসটি মাজার মধ্যে এসেছে এবং আল্লামা আলবানি হাদিসটিকে সঠিক বলিয়ে ঘোষণা করেছেন সম্মানিত মানব সমাজ আমাদের জীবন যেন কল্যাণময় হয় শান্তিদায়ক হয় কল্যাণদায়ক হয় এই চেষ্টা করতে হবে কিন্তু ডাড়িতে কম দিয়ে ওজনে কম দিয়ে আমাদের জীবন কি কল্যাণময় হবে মঙ্গলদায়ক হবে না কখনোই হতে পারে না তাই আমরা ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করব আর মানুষকে ওজনে আমরা ঠিক দেব কোনোদিন তাদেরকে ওজনে কম দেওয়ার চেষ্টা করব না কেননা এটা হচ্ছে ঘৃণিত অভ্যাস এই ঘৃণিত অভ্যাস বর্জন করা আমাদের প্রতি অপরিহার্য বিষয় আমরা এই বদ অভ্যাস কোনোদিন নিজের মধ্যে রাখার চেষ্টা করব না إخانتكي عمي أمار بقتم بو بشعر ششكرشي أقول <سؤال> قولي هذا وأستغفر الله لي ولكم ولسعير المسلمين والمسلمات من كل ذنب وطوب إلي والسلام عليكم ورحمة الله وبركاته